গুরুত্বপূর্ণ প্রসারিত প্রেম অপিযুষ রসসাগরে প্রসারিত প্রেম বন্যা এসে কোনো উঁচু নিচু সব জায়গা ভরাট হয়ে গেছে মহারাজ আমি মহাপ্রাপিস্ব আমার ঘরে তো বন্যা চলে এসছে গঙ্গার জল আমার ঘরেতেও এসছে আমাকেও যেন কৃপা করতে চাইছে সমস্ত পাপ ধুয়ে দিতে চাইছে এইরকম একটা সুবিধা মহারাজ তাহলে চৈতন্যচন্দ্র প্রকটে তার যে প্রেম বন্যা চারিদিকে ছড়িয়ে দিলেন এই প্রেম তে যে ব্যক্তি বাদ রয়ে গেল মহারাজ বাদকে রয়ে গেলো বলে মহাপ্রাষণ্ডগুলো যারা মহাপ্রাচণ্ড অপরাধী এরা সব প্রেমবন্যা দূরে পালালো তাদেরকে স্পর্শ করতে পারলো না প্রেমবন্যা আর এই প্রাষণ্ডগুলোকেও কৃপা করবার জন্য চৈতন্য মহাপ্রভুর কত করু কি করে তিনি প্রেম দেবেন কেউ বুঝে না বড় জগতের যে এই যে দু জড়োজগতের এই যে বন্ধন বন্ধন জীবগুলোর যে বদ্ধদশা এগুলো জীবগুলো মনে করে বড় আনন্দে আছে কিন্তু গুরু বৈষ্ণব চোখের জল ফেলেন তাদের বদ্ধ বদ্ধদশা দেখে ঊর্ধ্ব লোকে সেখানে বলা হয়েছে ভূর ভুয়াশ মহাজন জনতপসত্য জীবকো স্বামী বা সিদ্ধান্ত করছেন যত ঊর্ধ্ব লোকে যাবে সেখানকার ভোগের যে উপকরণ আলাদা আর ঊর্ধ্ব লোকের যে কোথায় নৈষ্ঠিক ব্রহ্মচারীরা থাকে উপকূরবন ব্রহ্মচারীরা থাকে তা তার উপরে থাকে একেবারে ঋষি মহারিষি মহর্ষিগণ থাকে ওপর ওপর লোকের মহ জন তপ সত্য এইসব অপর ওপর লোক তারপর ব্রহ্মার লোক সেই ঊর্ধ্ব ঊর্ধ্ব যে অধিবাসীগণ আছে। জীবক স্বামীপাত সিদ্ধান্ত করেছেন লিখেছেন সুন্দরভাবে বলছেন সেই ঊর্ধ্ব লোকের যে ঋষিমণিরা যারা আছেন তারা ক্রন্দন করেন কাঁদতে থাকেন জগৎবাসীর এই যে কষ্ট সাংসারিক দুঃখ এগুলো দেখে কাঁদতে থাকেন বলছেন এদের কাছে এত বড় একটা সুযোগ উপস্থিত হয়েছে কিন্তু এরা এই সমস্তগুলো নিতে চাইছে না বড় দুঃখে তারা চোখের জল ফেলানো প্রত্যেকে আমরা ভাগবত জানি কিভাবে দেবল ঋষি এসেছিলেন নারদ্জি এসছিলেন বিভিন্ন জায়গায় যেতেন বিভিন্ন জায়গা বিচরণ করতেন সে কি বা করলেন কিভাবে পরবর্তীকালে এসেছিলেন এসে আবার অঙ্গিরা ঋষি এসে তার মোহটাকে কাটালেন রাজন তুমি কার্য কেন তার আগে যে বলেছিলেন যে হে রাজন তোমার হর্ষ শোক একটা ছেলে জন্মাবে কত মানে বুঝতে পারলো না যখন এই কথা বলে গেলেন ইংরেজদের এই ছাড়ছে না কাঁচ্যে দুঃখে তার কামনা বাসনা রয়ে গেছে পুত্র নেই বলে তখন যে বলে গেলেন যজ্ঞ করে বললেন যে ঠিক আছে ওই চারু তোমার প্রধানা স্ত্রীকে দিয়ে দিও তা তার গর্ব হবে এবং সন্তান হবে এবার তোমার হর্ষ সেখ একটা সন্তান হোক আশীর্বাদ করি তোমায় এটা কি মহারাজ আশীর্বাদ ছিল আমরা সকালেও আলোচনা করেছি যখন নারদজি মহারাজ যখন নারদজি মহারাজ কিভাবে তিনি যখন এই সরোবরের দশম স্কন্ধে বলেছিলাম কৈলাসের উপবনে মন্দার এই যে এই যে মন্দা তিনি স্রোতে স্নান করছেন নলকুবের এরকম স্নান করছিল উৎকট তাদের অভিমান এসছিল তাতে নারদজি তাদের অভিশাপ দিয়েছিল সেখানে সিদ্ধান্ত বলছেন সেখানে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছেন কী এমন করলো এই যে দুজন যক্ষের যে দুজন ছেলে কুবের যে দুজন ছেলে কী এমন করলো রাজশ্রীর তম হলো রাজশ্রী আই বলছেন নারদজি মহারাজের যে ক্রোধ উৎপন্ন হলো কী কারণে শেষক কথা বলা হয়েছে আবার এই যে অভিসাব দিল দেওয়ার সঙ্গে সঙ্গে তারা এমনভাবে কাঁদতে আর করলেন পা জড়িয়ে আমরা ছাড়বো না আমাকে বাঁচান আমাদের আর রক্ষা নেই আপনি দয়া করে বাঁচান সাধু তো দয়াল হয় তা করুণা হলো বললো ঠিক আছে বৃক্ষজনিত প্রাপ্ত হবি অভিশাপ মিথ্য হবে না কিন্তু গোকুল এতে সেখানে অর্জুন বৃক্ষরূপে থাকবে সেখানে গোকুলেতে ভগবান আবির্ভাব হবেন কৃষ্ণচন্দ্র তার স্পর্শ পাবেন দর্শন পাবেন স্পর্শন পাবেন পেয়ে তারপর উদ্ধার তাহলে দেখুন এই যে সাপ দিল ছেলেকে সাপে বড় হলো না সাপে বড় হলো এখানে যে এই যে চাইল সন্তান এবার ঋষির হৃদয়তে রয়েছে আমি যে আশীর্বাদটা দিলাম এর মানে তো জানে না হর্ষশোক সমন্বিত ছেলে হবে এর মানেটা বুঝতে পারলো না ছেলে হবে আনন্দেই মশকুল যখন ছেলে হয়ে যখন দেহ রাখল ঋষি বরের হৃদয়তে ছিল ওকে আমি বললাম হর্ষ শোক সমন্বিত ছেলে কথাটা মানে বুঝলো না কিন্তু অন্তরে রয়েছে রিসি এই যখন কাঁদবে এই যখন আশাটা মিটবে পুত্র সন্তান হওয়ার যে একটা আশা তারপরে আমি গিয়ে পরে যে দুঃখটা হবে তখন তারপরে আমি তত্ত্ব উপদেশ করে একে বাঁচাব আগে দুঃখ না মহারাজ তাহলে সুখের বাস্তব সুখ বুঝতে পারবেন না সংসারের আনন্দে ডুবে থাকবেন যতই বোঝাবে বলো ও সব সাধুরা বলেই থাকে রাখতো ওদের কথা ছিল সন্ত গোসিমা বলতেন একটা ঠাকুমা তার বাচ্চা ছেলেকে নিয়ে গেছেন একাদশী দিনে সেসব কথা শুনে বিভিন্ন সময় পরবর্তী একাদশীতে এবার তার ঠাকুমা বলছেন যে ওকে রুটি বানিয়ে দাও ও স্কুলে যাবে নিয়ে যাবে তে ঠাকুমাকে বলছেন ঠাকুমা তুমি যে বলছো মহারাজ বলেছেন জানো না যে একাদশীতে তো খেতে নেই রুটি ফুটি সেখানে বলছেন এসব তো খেতে নেই এসে তো খেতে নেই তখন ঠাকুমা না কিনে বলছেন রেখে দে তোর মঠের কথা মঠে আর ঘরের কথা মটের কথা মঠের কথা আপনারা প্রতিজ্ঞা করেছেন মঠের কথা ঘরে আনবেন না জগন্নাথকে এই বুড়ি ছোঁয়া করে চলে যাবেন দেখুন শেষে কি হয় রকম ভাবে বলছেন ভাগবতে সিদ্ধান্ত করেছেন তাহলে এই যে অভিশাপটা এটা কি পারনে প্রথমে তার কামনার ফুলফিলমেন্ট হোক তারপর ওটাকে গিয়ে র্যাপচার হয়ে যাবে হয়ে গিয়ে তারপর তার আসল স্বরূপটা আমি খুলব। পরে গিয়ে তখন যখন কাঁদবে তখন অঙ্গিরা ঋষি এবং বৃহস্পতি এবং নারদজি মহারাজ যে প্রথমে পরিচয় দেননি পরে যখন সৎ তত্ত্ব কাঁদছেন পা ধরে বলছেন আপনারা কে বলুন চিনতে পারছি না আমি বলে এই যে ইনি হচ্ছেন ব্রহ্মার পুত্র এই যে অঙ্গিরা ঋষি আর ইনি দুজনে এসছেন দুজনের পরিচয় দিলে তখন তারা কান্না থামল উপদেশ করলো ঠিক যেমনভাবে শ্রীবাস পণ্ডিতের ছেলে চলে যাওয়ার সময় শ্রীবাসের কোনো দুঃখ হয়নি কিভাবে তুলে আনলেন একইভাবে দেখা যায় অনন্তের মহিমা দেখুন যখন সপ্তম দেখা যায় কে কয়া ধুকে বলপূর্বক নিয়ে যাচ্ছেন কে ইন্দ্রজি মহারাজ স্বর্গেরা যে ইন্দ্র কাকে নিয়ে যাচ্ছেন কয়া নিয়ে যাচ্ছেন কার স্ত্রী এনি হিরণ্যকশিব স্ত্রী ধর্মপত্নী তাকে যখন নিয়ে যাচ্ছেন তখন নারদজি মহারাজ মধ্যেখানে দেখতে পেয়েছেন তখন বলছেন হে রাজন পর পরিগ্রহ ভালো নয় ছেড়দ পরদার পরিগ্রহ ছাড় রাজনে কি হচ্ছে তখন নারদজি মহারাজ বলেছে এই নারদজি মহারাজকে উত্তর দিয়েছিলেন না না আমি কিছুই করবো না এর ভেতরে অবিসর্য গর্ভে যে গর্ভ হয়েছে এ অসুরের পেটে আর কি হবে অসুরই হবে একে যখন সন্তান জন্মাবে এই সন্তানটাকে কাজ করে দিয়ে আমি ওকে ছেড়ে দোক কিছু করব না নারদ জুগণের কি ভাবতো তুমি এর ভেতরে সাধারণ কেউ নেই এর গর্ভ রয়েছে অনন্তের দাস এই তারা জগতের পরম মঙ্গল হবে ছেড়ে দা যখন এ বললেন তখন নারদজি মহারাজের আদেশে উপদেশে কি করলেন নারদজি মহারাজের উপদেশে তিনি তাকে ছেড়ে দিয়ে চলে গেছিলেন সেখানে নারদজি মহারাজের কাছে সে আশ্রমেতে অনর্গল ভাগবত কথা শুনে শ্রবণ করেছিলেন ভাগবত কথা শ্রবণ করার পরবর্তী কথা তো আপনারা শুনেছেন স্বপ্ন স্কন্দে আমি আলোচনা করেছিলাম এই হলো আনন্দ প্রভু সেখানে আস্তে আস্তে বড়ো হচ্ছেন একচক্রাধামে তার স্বরূপকেও বুঝতে পারছে না অনুমান করছি বড় অদ্ভুত ব্যাপার এই কী করে হয় বলরাম নিত্যানন্দ খেলা করছেন করতে করতে যখন বড় হচ্ছেন হারু ওঝাই হারু ওজা, যিনি রয়েছেন হারাই পণ্ডিতজি মুহূর্তের মধ্যে একটু যদি পেছনে হয় সংসায় পাগল হয়ে পেছনে থাকান কোথায় গেল ছেলেটা হারিয়ে গেল নাকি যেটা ভাগবতের সিদ্ধান্তে বলা হয়েছে কৃষ্ণকে পলকে হারিয়ে ফেলেন যশোদমা পলক কোথায় কৃষ্ণ কোথায় গোপাল কোথায় গেল গোপাল দিদি এখানেই আছে পলকে হারিয়ে ফেয়েছেন গোপালকে কিরকম ভালোবাসা দেখুন এই রকম অবস্থায় যখন চলছে হায় হায় পণ্ডিতের আনন্দের শেষ নাই একচক্রাধা হাট বসেছে সেই সময় এক ঘটনা ঘটল এক তৈত্বিক সন্ন্যাসী সেখানে এসে হাড়ু পণ্ডিতের উপস্থিত হলেন হয়ে তার কাছে তাকে প্রদান করা হল অতিথি অতিথি হয়ে এলেন তাকে যত্ন করা হলে এমন সেবা কল্পনা করা যায় না পরেতে যখন তিনি চলে যাবেন তখন তাকে দক্ষিণে দেওয়ার ব্যাপার আছে হারাই পণ্ডিত বলেন আপনি যে দক্ষিণে চাইবেন আমি সেই দক্ষিণায় দেবো প্রাণ পর্যন্ত দিতে পারি তাই দেখি প্রাণ পর্যন্তই দিতে পারি ভালো কথা এক কাজ করুন না আমি বিভিন্ন তীর্থ পর্যটন করবো বিষ্ণুতীর্থ বিষ্ণুতীর্থ পর্যটন করব আমি বিভিন্ন সেই একটা পর্যটনে রূপে প্রাণ ছাড়া যায় তবে একে ছাড়া যায় না সব কথার মানে সার্বভৌম ভট্টাচার্য বলেছিলেন প্রকাশ করেছিলেন কোথায় চৈতন্য চৈতন্য আমরা দেখি যে সার্বভৌম পূর্বে লীলা করলেন সেখানে ভগবানকে চিনতে পারছেন না আবার সেই অদ্্বৈত গোস এই সেই কে সার্বভৌম ভট্টাচার্য বাসুদেব সর্বভৌম তিনি যখন কৃপা পেলেন গোপীনাথ আচার্যের সম্বন্ধে কিপা করতে বাধ্য হলেন গৌরহরি আর কৃপা করার পর যখন পরিপূর্ণ কৃপা পেলেন তখন লাস্টে তো পাগল হয়ে যাচ্ছেন যখন তীর্থ পর্যটনে যাবেন বলছেন তখন সোমবার সঙ্গে সঙ্গে মূর্ছা যাচ্ছেন প্রাণ ছাড়া যায় তবে তোমাকে ছাড়া যায় না পুত্র মরি যায় যদি পুত্র মরে যায় যদি বাস পড়ে আমার মাথায় সব কিছু ধ্বংস হয়ে যায় তথাপি তোমাকে ছাড়া যায় না তোমার গৃহ সহ্য করা যায় না কোথা থেকে এলো মহারাজ কোথা থেকে এলো এই সমস্ত অপূর্ব প্রেম ভক্তি এ সবই অদ্ভুত ব্যাপার অনন্ত ভগবান অনন্ত তার লীলা এসব কথার শেষ শুরু নাই সেখানে বলছেন যে এই তৈতৃক সন্ন্যাসী যখন তাকে ডেকে নিয়ে গেলেন তার কাছে সেই ছেলেটাকে আমাকে দাও তখন তিনি অত্যন্ত কষ্ট হল যদিও তাকে প্রতিজ্ঞা করেছিলেন যেই প্রতিজ্ঞা করে ফেলেছিলেন সেই জন্য প্রাণ চলে যায় তথাপি তাকে দিতে হলো সেই ছেলেকে তিনি ছেলেকে দিলেন দিয়ে হারাইপণ্ডিতা অন্ন জল ত্যাগ করলেন মাটির সঙ্গে মিশে যায় তার দুঃখেতে প্রাণ শেষ হাড়ু ওড়ায় অন্য জল সব ত্যাগ করলে না আর পিছে থাকার কোনো লক্ষণ নেই যেমন পদ্মাবতী মা পদ্মাবতী আর তেমন তিনি হাড়াইপণ্ডিত যেমন ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণ যখন ব্রজধাম থেকে মথুরায় চলে যাওয়ার পর যে অবস্থাটা হয়েছিল ঠিক সেই অবস্থা হল যশোধামা নন্দবাবার যে অবস্থাটা হয়েছিল ব্রজবাসিগণের যে অবস্থা হয়েছিল নিত্যানন্দ দয়ালকে তারা ছেড়ে দিয়ে আজকে তাদের এই অবস্থা হলো। বিভিন্ন তীর্থ প্রজটন তিনি করলেন কুড়ি বছর বিভিন্ন তীর্থ নেতানন্দ বহু করলেন সমগ্র ভারতবর্ষে যে বিষ্ণুতীর্থ সমস্ত তীর্থ প্রজলন করলেন করেতে এসে নিজের যে জায়গা ঠিক যেমন দেখুন মিলিয়ে দেখুন প্রমাণগুলো দেখুন ঠিক বলদেব বলদেব স্বরূপে ভাগবত সিদ্ধান্ত আছে এগুলো মিলিয়ে মিলিয়ে বুঝতে পারবেন তিনি বলরাম ছাড়া অন্য কেউ নয় ভাগবতে বলা আছে যখন কুরুক্ষেত্রে যুদ্ধ সংগঠিত হবেই হবে আর কেউ রুখতে পারলো না তখন কি করলেন বলরাম দেখলেন এই আমার কথা মানল না এই আমার কথা মানল না দুর্যোধন তার অস্ত্র শিক্ষার গুরু ছিলেন দুর্যোধনকে শিখিয়েছিলেন দুর্যোধনের অস্ত্রশিক্ষার গুরু ছিলেন বলদাহজি মহারাজ এত করে বোঝালেন কিন্তু কানে তাদের কথা ঢুকবে না মায়া যাকে বলে তিনি দেখলেন যে যখন শুনবে না তখন নিযোজন দুপক্ষই আমার নিযোজন এই লড়াই এর মধ্যে আমি থাকবো না বলদাউজি মহারাজ কৃষ্ণের ছেড়ে দিয়ে বললো তুই ভাই তুই তুই বোঝ আমি চললাম বললো বলদাওজি মহারাজ চলে গেলেন নৈমিশেত্র হয়ে তারপর বিভিন্ন তীর্থ করলেন সেসব তীর্থ কথা ভাগবতেও বলা আছে আর দেখো সেই একই প্রসঙ্গ এই তীর্থ পর্যটনে বেজে গেলেন বলদাউজি মহারাজ যেমন সমগ্র তীর্থ ভারতবর্ষে আর এখানেও আমাদের নিত্যানন্দ দয়াল এখানে বেরিয়ে গেলেন তীর্থ করতে তিনি তো জগতবাস থেকে কীভাবে করবেন বলে গেলেন তার তো আর একচক্রধামে বসে থাকলে চলবে না জগৎগুরু তিনি আবার বেরিয়ে গেলেন সেখানে সমস্ত তীর্থ করলেন এখানে ভক্তি রত্ন কর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বর্ণনা আছে যাই হোক এখন প্রশ্ন হল নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ প্রভু তাকে বলায় নিত্যানন্দ স্বরূপ অবদূত সন্ন্যাসী ছিলেন নিত্যানন্দ স্বরূপ মনে রাখতে হবে নিত্যানন্দ স্বরূপ ছিলেন উপাধি পেয়েছিলেন নিত্যানন্দ স্বরূপ নিত্যানন্দ প্রভু এবার সবকিছু করে নিজের যে আস্থানা নিজের যে মূল জায়গা সেইখানে চলে গেলেন কোথায় সে পুজো বৃন্দাবন সব হয়ে গেল আসল চলে গেলেন কোথায় সে বললাম নিত্যানন্দ তার নিজের সেখানে গিয়ে এবার তিনি অনর্গ সে খেলছেন গোপবালক গলের সঙ্গে ধুলায় ধূসর অঙ্গ খাওয়ার কোনো প্রচেষ্টা নেই কখনো দুধ পান কি চিত গপ্য খেলছেন সারা সারাদিন রাতেই তার চেষ্টা বড় অদ্ভুত যমুনা তীরে খেলছেন এদিক ওদিক বৃন্দাবনত লুটাফুটি প্রকাশ করেন না নিজেকে গৌরচন্দ্র তার প্রভু যখন আস্তে আস্তে নিজেকে প্রকাশ করতে চাইছেন নিত্যানন্দকে এবার গৌরাঙ্গ মহাপু নিজেকে এই অষ্টপহর ব্যাপী নিজেকে প্রকাশ করলেন গৌড স্বরূপের প্রথম প্রকাশ হলো আগের যে সমস্ত কথা বলা হয়েছিল কদাচিত মিশ্রা বাসে বজেপতি সুত্র গৌরবের আহাত সত্ত্রিসন্দিতাৎ অধিক দরগম ভূয়পদ ইত্যাদি শ্লোক বলা হয়েছিল সেখানে গৌরাঙ্গ মহাপু গুপ্ত প্রকাশ হয়েছিল যে প্রেম রাধারানীরভাবে বিভাবিত হয়ে তিনি যে এই সব এসছেন এটা গুটি কয়েক এ শিবাস পণ্ডিত গদাধর এরা টুকটাক জানতে পেরেছে বাকি জগতের লোক জানতে পারেননি লুকানো ছিল ধীরে ধীরে যখন নিজেকে প্রকাশ করলেন দেখালেন যে আমি খে তখন সবাইকে কৃপা করলেন সেই সময়ে সবাই জানতে পারলি ইনি খে এরপরে যখন প্রকাশ করলেন তখন এবং নিত্যানন্দের এবার দায়িত্ব পড়ল যে আমার প্রভু গৌরচন্দের বিলাসে এবার সহায়তা করার জন্য তিনি এবার ছুটে এলেন গৌরচন্দ্র অন্তঃকরণে রাখছেন ভাইয়া ভাইয়া বলি সেখান থেকে ছুটে এলেন এবার আর তখন কিন্তু ব্রোজধামে ব্রোজধামের থেকে ছুটে এলেন কখন যখন গৌর স্মরণ করছে এসে বড়ো ভাই এবার আমাদের দুজনের কাজ আছে দায়িত্ব আছে তখন নিত্যানন্দ দয়াল ছুটে চলে এলেন এখানে এসে কি করলেন নন্দনাচার্য ভবনে তে লুকিয়ে রয়েছেন প্রকাশ করছেন পেয়েছি স্বপ্নেতে তিনি এসছেন তিনি কোথায় আছেন নবদ্বীপে খুঁজো গৌরী মজা করছেন সবাই মিলে বেরোলেন সারা নবদ্বীপকে একেবারে খুঁজে একাকার হয়ে গেল এদিকে যে সামনেই বসে রয়েছে নন্দনাচার্য ভবনে সে কেউ জানে না তারা বাইরে খুঁজতে গেছে বিভিন্ন এই দেখো প্রেমে মাতোয়াল এরাম করছেন প্রেমে মাতোয়াল এরাম করছেন তুলছেন প্রেমে হল, নীলাম্বর বেশ সে রূপ দেখে ভাইয়া ভাইয়া বলে কাতর সেই যে গৌর নিত্যানদের মিলন কোটি শাস্ত্র বর্ণনা করলে কোটি শাস্ত্র বর্ণনা করলেও সেই সবেনা সে গৌর এত দিগদর্শন করতে বসেছি আমরা সম্ভব নয় সেখানে যখন দেখা গেল গৌরের সঙ্গে নিত্যানন্দের মিলন হলো তারপরে তো লোক জানতে বলি আমার একটা কে বাবা ইনি কে দেখছেন একই রূপ ঠিক যেমন গৌ তেমন নিত্যানন্দ একই রূপ কোনো পার্থক্য নেই যাচ্ছে মনে হচ্ছে দ্বিতীয় গৌ একই রকম রূপ আজান লম্বিত অজান লম্বিত খাব কন খাবৌ সংকীর এখানে পিতরৌ দ্বিবচন বলা আছে এই গৌর নিত্যানন্দ দুজনের কথাই বলা আছে একা গৌরের কথা বলা নেই কেউ যদি গৌর উপর দিয়ে চলে যাবে না নিত্যানন্দ প্রধান নিত্যানন্দই হলো প্রধান সেখানে গৌরাঙ্গ মহাপুর মহিমা বলতে আরম্ভ করলেন ইন্দাবন দাস ঠাকুর মহাশয় যেসব মহিমা বলেছেন এই যদি অনন্তকাল পাঠ হয় কি কি এসব আলোচনা কতদূর আমরা এগোতে পারব ক্ষুদ্র বুদ্ধি নিয়ে নিত্যানন্দ প্রভুর মহিমা প্রকাশ করছেন সাক্ষাৎ গৌরাঙ্গ মহাপ্রু এখানে বলছেন তিনি কে আর যদি কাউ দেশ থাকে নিত্যানন্দ প্রভুর অবিশ্বাস তাহলেও সে যেই হোক তার ভক্তি কখনোই হবে না যখন মুরারিগুপ্ত ভুল করে একবার এসে গৌরাঙ্গ মহাপ করে দিয়েছিলেন সেখানে গৌরাঙ্গলেন মুরারি কি ভুল করলে কি আমার জ্যেষ্ঠ যেই আমার সর্বস্ব আমার অস্তিত্বটা কিভাবে হয় গৌর বলছেন কৃষ্ণ বলছেন কৃষ্ণ বলছেন আমার অস্তিত্বটা তোমরা জানলে কি করে তোমরা যে বড় কথা বলতে বসেছো ভক্ত বলে নিজেকে পরিচয় দিচ্ছ ছিটা ফুটা দিয়েছ কপালে পরিচয়টা তোমাকে কে দিল ভগবান আমি বলে পরিচয়টা কে দিয়েছে জানতে পারলে না মহারাজ ভক্ত যদি পরিচয় না দেয় ভগবানকে ভগবানের ভগবত্তার আর কি প্রকাশ ভগবানের ভগবানের ভগবত্তার ওইখানেই প্রকাশ হয় যেখানে নিত্যানন্দ বলরাম আসেন বলেই আর নিত্যানন্দ বলরামের অনন্তের যে অনুচরগণ জগতে বিচরণ করছে বলেই আজকে আমরা ছিটোপোটা হলেও ভগবানের কথা কিছু জানতে পারছি ভগবানের মহিমা কীর্তন করবে কারা সে পৌপাতের কথা জানিয়ে দিয়েছেন পরিষ্কারভাবে পৌপাদ জানিয়ে দিয়েছেন দ্বার্থহীন ভাষায় বলে বৈকুণ্ঠ বান্তা হরিজনেরা ছাড়া পৌপাত বলেছেন হরিজনেরা ছাড়া বৈকুণ্ঠ বার্তা কে হই বলিতে পারে না হরিকথার মতন মনে হয় হরিকথার মতন আর বাস্তব হরিকতা দুটোর মধ্যে পার্থক্য আছে একটার মধ্যে বীর্য আছে একটার মধ্যে বীর্যহীন যেমন আমরা গান সেলুট দেওয়া হয় ফাঁকা কামানের আওয়াজ পনেরোই আগস্টে কামান চালানো হচ্ছে গুম গুম কামানে কিন্তু গোলা নেই গোলাহীন সেরকম বীর্যহীন কথা আর এক কথা হচ্ছে আচরণশীল সাধুগুরু বৈশব তেজিয়ান যাদেরকে কৃপা করেছেন ভগবান আদেশ করেছেন যাও আমার কথা বলো যে গৌরচন্দ্র যে কথা বলেছিলেন যাও নিত্যানন্দ হরিদাস দাঁড়ে দারে যাও সবাইকে আমার কথা বলো তাহলে গৌরচন্দ্র কেন কথা বললেন গৌরচন্দ্র নিত্যানন্দপুর আদেশ করলেন সেই থেকে নিত্যানন্দকে বলেছেন অনর্গল ফ্রেন্ড প্রকাশ করো যা আমার দ্বারা হয় না চৈতন্য ভাগবত বলছেন আমা হইতে যা না হয় তাও তোমা হইতে হয় যা কিছু আমার দ্বারা হবে না তাহলে তোমার দ্বারা হয় গৌরান স্ত্রী হেন নামও শোনেননি শুনতে চান না অবতার এই কথা বলা আছে নিত্যানন্দবু সমস্ত কি অদ্ভুত বিলাস মালিনীর কাছে মাতৃ স্বরূপে তার কোলে শুয়ে রয়েছেন অবাক লাগে শুনতে এ অবিশ্বাসী প্রাচন্ডের দল কি বুঝবে এসব কথা বলরামের কথা নিত্যানন্দের কথা কি যোগ্যতা আছে তাদের বিশ বছরের অপূর্ব সুন্দর কলেবল তিনি মা মা করে মালিনীর কোলে রয়েছেন সন পান করছেন মালিনী মাতৃ স্নেহে তাকে অনর্গল কোলে নিলেই তার অনর্গল তার খির দুগ্ধ খরণ হচ্ছে অদ্ভুত ব্যাপার বলরামজি নিত্যানন্দ কিভাবে দেখিয়েছেন সেখানে মালিনী মায়ের একটা বাটি ইসে নিয়ে চলে গেল একটা কাগে সেখান থেকে আবার এনে দিল কিরাম ভাবে নিত্যানন্দ বলরাম নিত্যান্দুর ইচ্ছায় শচিমায়ের সঙ্গে এইসব দেখিয়েছেন শচিমায় তাকে সন্দেশ আদি খেতে দিলেন কোথায় খেলো না ফেলো না অবদুত বেশ পাগলের মতো অবস্থা একটু খেলো কোথায় ছড়ালো কে আর দাও শচিমা বলে এই তো দিলাম তোমাকে দুষ ছড়ালে নষ্ট করলে আর কোথায় পাবো দেখো করে গিয়ে আছে কি না ঘরে গিয়ে দেখে যা ছড়ি যে আবার সেইখানে আছে বলি বলো অদ্ভুত ঘরে ঘরে গিয়ে দেখে আছে সব আছে সন্দেহ আবার এনে দিল সচি সচিমা শচীমা গৌর ইন্দকে একসঙ্গে ভোজন দিয়েছেন সচিমা পরিবেশন করছেন পরিবেশন করতে করতে আস্তে কাঁপতে কাঁপতে নিজে পড়ে গেলেন আছারকে সব অন্য ব্যঞ্জন কি হলো কি বলবো মা গৌরজন কী হলো মা তোমার কী হলো মূর্ছায় গেছেন মূর্ছায় যখন ভাঙল তখন আস্তে কিছু বলতে পারছেন না কি হলো ওর দেখলাম পুরো কৃষ্ণ বলরামকে দেখেছেন এই দুই ভাই নিতাই গৌরাঙ্গ ওই কৃষ্ণ বলরামকে দেখলাম কৃষ্ণ বলরাম এই দুজনের মধ্যে এসব দেখে আশ্চর্য করতে না পেরে আচার খেয়ে পড়লেন অন্দ ব্যঞ্জন চারিদিকে ছড়িয়ে গেল ঈশান ঠাকুরকে দেখে সমস্ত পরিষ্কার করলেন উপস্কার করলেন বড় আশ্বাস দিলেন গৌরচন্দ্র সবই দেখিয়েছেন সচিমা কিন্তু জানতে পারতেন বুঝতে পারতেন এই অবধূত চারটিখানি ব্যাপার না এই অবধূত কে জানতে পারতেন শচীমা তারপরে সেই থেকে সেই বিলাস হল গৌরচন্দ্রের সন্ন্যাস নেওয়ার পেছনেও এই নিত্যানন্দের সমস্ত গুরু রহস্য রয়েছে সেখানে দেখা গেল নিত্যানন্দের হাত ধরে বলছেন নিত্যানন্দ নিতাইকে বলছেন তুমি আমার প্রতি যদি সদয় না হও তুমি যদি রাজি না হও তাহলে আমার বিলাস এই জগতে আসাটা কি জন্য বলো সন্ন্যাস নেবে নিত্যানন্দ প্রভু তার সহায়তা করলেন চন্দ্রশেখর আচার্য সঙ্গে গেছিলেন নিত্যানন্দও গেছিলেন সমস্ত কিছু গিয়ে এবার কেশাব ভারতীর কাছে সন্ন্যাস ব্রত গ্রহণ করলেন সেই গ্রহণ করে যে দৃশ্য বর্ণনা করা যায় না নিত্যানন্দ প্রভু তখন কি করলেন তাকে যখন সন্ন্যাস নিয়ে যখন চলে যাচ্ছেন তখন তাকে বঞ্চনা করে সে ব্রজোধামে চলে যাচ্ছেন প্রেমে প্রেমে যখন চলে যাচ্ছেন ব্রজোধামেতে মহারাজ এই গৌরাঙ্গমহাপু দেখিয়েছেন আমাদের জীবনের উদ্দেশ্য হল কৃষ্ণান্বেষণ এই সংসার অরণ্যে আমরা পড়ে গেছি আমাদের উদ্দেশ্য হল কৃষ্ণান্বেষণ কৃষ্ণান্বেষণের জন্য আমরা আমরা আমেরিকাঞ্চন অন্বেষণের কাজে ব্যস্ত হয়ে পড়লাম বড় দুর্ভাগ্যের বিষয় কৃষ্ণানবেষণ অন্য জিনিস যেটা গৌরাঙ্গ মহাপু দেখিয়েছিলেন কৃষ্ণবস্তু হয়েও তিনি দেখিয়েছিলেন তিনি যখন দৌড়াচ্ছেন নিত্যানন্দ প্রভু তাকে বঞ্চনা করে সেখান থেকে নিয়ে এলেন গৌরধামে সেখান থেকে দেখা গেলো অদ্বৈত গোসাই শান্তিপুরে তার গৃহেতে নিয়ে গেলেন সেসব অনেক প্রসঙ্গ আছে অদ্বৈত গোসায়ে আবিভাব তৃতীয় আলোচনা করা হয়েছে নিত্যানন্দবাবু এসে সচিমাকে নিয়ে গেলেন খবর দিলেন এখানে এসে নিত্যানন্দবই এসছিলেন আর কাউর ক্ষমতা নিয়ে সব সহ্য করতে পারে এদের নয় যায় এই সব কথা তারপরেতে যখন দেখুন আবার পুরুষোত্তম ধামে যে যখন যাবেন তখনকার কথা আবার দেখুন গৌরাঙ্গমকে তো বাজ্যদৃষ্টিতে যেতে দিলেন না প্রযোধামে কিন্তু অদ্বৈত গোসায়ে পাঠ থেকে সেখানে থাকার পর তিনি এবার ছুটছেন কোথায় সচিবায়ের কাছ থেকে অনুমতি পেলেন তুমি যদি থাকো বাবা পুরুষোত্তমে নীলা চলে তাহলে লোকগথাগতি হবে আমার সোনার পুতুলি গৌরচন্দ্র তোমার কি নিমাই তোমার খবর আমি পেতে পারব যদি তুমি থাকো নিমাই বললেন মা এ দেহ তোমার তুমি যা আজ্ঞা দেও তাই তুমি যা আজ্ঞা দেও তাই হবে আমি নীলাচলেই থাকবো বলে প্রতিজ্ঞাবদ্ধ হলেন ভক্তদের সঙ্গে চললেন সেখানে পেছনে পিছনে তান্নবু হয়ে গেছিলেন যখন সেখানে দৌড়াতে দৌড়াতেই যাচ্ছেন আর বাকি যে অবস্থা অদ্বৈত ঘোষায় সেসব বর্ণনার কথা না মূর্ছা হয়ে পড়ে যাচ্ছেন আচার্যকে ধরে আচার্য তুমি যদি অধৈর্য হয়ে যাও তাহলে এরা তো মরেই যাবে আমি যাওয়ার সঙ্গে সঙ্গে এরা আর বাঁচবে না তুমি যাও তুমি ধৈর্য ধরো আমি তো আছি বলে তাকে পাঠালেন অতৈত্য আচার্য তাদেরকে রক্ষা করলেন সেখানে গিয়ে পুনর্বশ্বাস দিলেন গৌরচন্দ্র যখন তীব্র প্রেমাবেশে চলেছেন যখন পুরুষোত্তম নামেতে এতে সে যাওয়ার পথে অনেক ঘটনা সেখানে নিত্যানন্দ বাবু কী করলেন চন্দ্রভাগা নদীর কাছে এসে গৌচন্দ বললেন এ সন্ন্যাস দ্বন্দ্বটা তুমি ধরো বলেছিলেন আর সেখানে নিত্যানন্দবাবু কী করলেন বলরাম নিত্যানন্দ কী করলেন সেই দ্বন্দ্বকে তিনটে খণ্ড করে জলে ফেলে মারা দুটো খণ্ড করলেন না কেন তিনটে খণ্ড করলেন কেন তার উত্তরে বহুবার সিদ্ধান্ত বলছেন যে দেহ মন বাক্য এই যে দণ্ড এটা গৌরচন্দের কী প্রয়োজন তিনি কৃষ্ণ বস্তু। আরে মহারাজ সন্ন্যাস কেন নেয় সন্ন্যাস কেন নেয় এই কথাটা যদি কেউ বোঝে তাহলে নিত্যানন্দ কেন ভাঙলো তিনটে দণ্ড অনায়াসের উত্তর বেড়িয়ে যায় সন্ন্যাস কেন নেয় সন্ন্যাস নেয়ের উত্তর কী কৃষ্ণান নেশানের জন্য বেরোয় প্রেমপ্রাপ্তির জন্য তো স্বয়ং যে কৃষ্ণ তিনি আর কাকে অন্বেষণ করবেন বললাম তো ঠিকই করেছেন জীব সকল যারা ভজন করতে করতে উঠবেন আবার যারা পাঁচ সদগণ আসেন তারাও সন্ন্যাস নেওয়ার অভিনয় করেছেন সন্ন্যাস নেওয়ার অর্থ হলো সেই কৃষ্ণ বস্তুকে প্রাপ্ত হব যেটা গৌরচন্দ্র বলেছেন যে ভালোই হল প্রভু কহে এই যে তিরন্ডি সন্ন্যাসের তিরন্ডি ভিক্ষুকের কথা বলতে গিয়ে ভাগবতের চৈত্য মহাপ্রু বলেছেন প্রভু কহে কি করলে প্রভু বললেন কি যে ভালোই করলো মুকুন্দ সেবন বত গ্রহণ এই সন্ন্যাস নেওয়ার অর্থ হলো মুকুন্দ সেবন গ্রহণ করা এই সন্ন্যাস নেওয়ার অর্থ এই নয় কিছু কামিনী কাঞ্চন লাভবো লাভ পূজা প্রতিষ্ঠা হাতিয়ে নেবো কিছু হাতিয়ে নেব কেউ যেন না দেখতে পায় সন্ন্যাসের বেশ নিয়ে করে ভোগে আমি মত্ত হয়ে বা দুটোই দুটোই কোনোটার একটাও আমাদের প্রস্যা দেওয়া উচিত নয় নিষেধ আছে ভক্তিযুক্ত বই রাখ্যে একে হচ্ছে কথা কৃষ্ণ কৃষ্ণসেবার উপকরণে যা কিছু আছে আসে সেবার উদ্দেশ্যে লাগিয়ে দিলে পরে আর কোনো ব্যাপার থাকে না মুকুন্দ কথার অনেক ব্যাখ্যা আছে এগুলো আমি এখন করতে চাইছি না জগন্নাথের সেবার ব্যাঘাত হতে পারে মুকু মান হচ্ছে প্রেম মুকুন্দ যিনি দান করেন তিনি মুকুন্দ প্রভুক মুকুন্দ সেবা কৈল গহন সন্ন্যাস গ্রহণে হয় সংসার তরণ চৈতন্য মহাপ্রু বলছেন সন্ন্যাস গ্রহণে হয় সংসার তার এই সন্ন্যাস ব্রত মুকুন্দ সেবনব্রত কইল গ্রহণ ভালোই করল চৈতন্য মহাপ্র এইসব কথা উদ্দেশ্য করেছেন এখন নিত্যানন্দ প্রবু দণ্ডকে কেন ভাঙলেন সেটা উত্তর দিয়েছেন